o oh.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 আসসালাম بعد শ্র দর্শক ভাই বোন সবাই ভালো আছেন আশা করছি নিয়মিত আমাদের পিস টিভি বাংলায় অংশগ্রহণ করছেন উপকৃত হচ্ছেন আশা করি সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারক আমরা আজকে পর্বে গত পর্বের অব্যাহত আলোচনাকে আপনাদের সঙ্গে উপস্থাপন করব নিশ্চয়ই পূর্বের যে অনুষ্ঠান আপনি দেখেছেন পর্ব দেখেছেন সেখানে আলোচনা করেছিলাম ওয়াহি সম্পর্কে সেখানে আপনাদের সামনে পেশ করেছিলাম ও ওয়াহি আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ কোরআনে ওয়াহির ব্যবহার এরপরে আমাদের প্রিয় নবীর সোল্লাহ সাল্লিউসাল্লামের নিকট ওয়াহি কিভাবে আপনার শুরু হলো সেই জিনিসটি আমরা আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পেয়েছে আজকে तर ध धारावाहिकता अब्याहते रेखे सामने दि अग्रसर होने आश्चय जे वाहिब आल्लाबुल आलमीन किचु पाठ बिना माध्यम कि माध्यम बिना माध्यम कथा लेन घुमंत अवस्था स्वप्नर माध्यम एसबा पर्दार अंतराल अल्लाहबुल्ला आलमीन कथा मुसा आल्लम मेरजे हमारे रसुल्लामें এবং এসবকিছু আমরা উপস্থাপন করেছি যে আলোচনাটা আমরা করব। সেটা হচ্ছে এই যে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের কাছে যখন ওয়াহি আসত তার কিভাবে আসত তার পদ্ধতিটি কি ছিল সেটা মধ্যে আমরা দেখতে পাই যে এখানে আমরা বলেছি যে কেফিয়ত নজুল আলা আলী সাল্লাম আল রসুলিল্লা সাল্লাম মনে রাখবেন সবগুলোই জিবরিল আমিনের মাধ্যমে এসছে কেউ কেউ বলেছেন দু একটি আয়াতের কথা যেগুলো সরাসরি আল্লাহ পাক হাসিল করে আছেন সে যাই হোক এটা হোক আর ওইটা হোক জিবরিল আমিন ছিলেন প্রধান বিষয় এবং জিবরিল আমিন কি অহরহ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের খেদমতে হাজির হতে হতো কিন্তু সবসময় কি তিনি একই পদ্ধতিতে বা একই চিত্রে তিনি আবির্ভূত হতেন না বিভিন্ন ধরন ছিল সেই ধরনগুলোর আলোচনায় এসেছে হাদিস গ্রন্থগুলোতে যেমন একটা ধরনের কথা বলা হয়েছে যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এমনি করে যখন জিবরিল আমিন আসতেন তখন ঘন্টা ধ্বনির মতো ঘন্টা ধ্বনির মতো শব্দ শোনা যেত এটাকে বলা হয়েছে ইয়তিহসল সালসালাতিল জারস ঘণ্টাধ্বনি যখন দিলে আপনার ঠন ঠন করে আওয়াজ হয় এ ধরনের একটা আওয়াজ উপস্থিত সাহাবেকরা রদিয়াল্লাহ তে আলানহ শুনতে পেতেন তখন তারা বুঝতেন জীবের আকমন ঘটছে এবং এটা আমরা দেখতে পাই যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উপর এই পদ্ধতিটি ছিল সবচেয়েতে কঠিন আমরা হের যখন কোরআনে পাক প্রথম কিভাবে নাজিল হয়েছে সেই আলোচনায় যখন যাব তখন আমরা বলবো কিভাবে জিবরিল আমিন নবিজিকে বুকে জড়িয়ে ধরে চেপে ধরেছিলেন সত্যি সঞ্চয়ের জন্য আত্মিক সঞ্চিত সঞ্চয়ের জন্য এই এটা ছিল খুব মানে কঠিন অবস্থা তার জন্য ছিল এবং এরপরে আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে দ্বিতীয় যে পদ্ধতিটি ছিল যে কখনও কখনো দেখা যেত এক ব্যক্তি এসে রসুল্লাহ সাল্লাহ আলু আস্লামকে কোন প্রশ্ন করছেন বা কিছু বলছেন সাহাবাহরাম বুঝতে পারতেন না পরে নবীজি সাল্লাহ সেটা বুঝিয়ে দিতেন এবং বলা হচ্ছে যে এই পদ্ধতিটি ছিল সবচাইতে সহজ কারণ একজন মানুষের রূপে যখন আসতো। তখন মানুষ মানুষে কথা বলত মানুষ মানুষে কথা বলার কারণে তখন আর অসুবিধা হতো না এর একটা উদাহরণ দিলে ভালো হয় নিশ্চয়ই না তো আমরা দেখতে পারি যে হাদিসে জিবরির নামক একটা হাদিস আমরা পড়েছি আপনারা নিশ্চয়ই পড়েছেন প্রায় সকল আপনার হাদিস গ্রন্থে সেটার উদ্ধি রয়েছে তো দেখা গেল যে একদিন একজন লোক আসলেন তিনি বসলেন এবং বসে নবীজি সাল্লাহিস্লামকে তিনি প্রশ্ন করতে আরম্ভ করলেন মাল ইমান নবীজি দিলেন তারপরে মাল ইসলাম নবীজি উত্তর দিলেন তারপরে জিজ্ঞেস করলেন মাল এসান দিলেন ফাইলাম তখন তোরাও ফাইলামেষের অনেক লম্বা তুমি দেখতে দেখতে না পাব তাহলে আল্লাহ তোমাকে সান্নিধ্য থেকে এই যে লোকটি আসলো কেউ চিন্তে পারছে না কেউ চিন্তে পারছে যাওয়ার পর তখন রসিক্লা জিজ্ঞাসা করলেন তুমি তাকে চিনতে পেয়েছ না তখন বলতেছেন হা দা জিবরিলকুদ্দিন ইনি হচ্ছেন জিবরিল যিনি তোমাদেরকে তোমাদের দিন শেখাবার জন্য কাকে বলে আমিন প্রশ্ন করছেন নবীজি উত্তর দিচ্ছেন আমরা ইমান তালাশ করতে এখন আরেকজনের কাছে যাই হাদিস মাল ইসলাম ইসলাম কাকে বলে আল্লাহ রসুল বলতেছেন উত্তর দিচ্ছেন বললাম এটা ছিল সবচেয়ে সহজ পদ্ধতি রসুল্লাহ সাল্লাহ আলী সালামের জন্য তো বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে তিনি ব্যক্তিদের যে আকৃতি ধরে আসতেন তার মধ্যে দুজনের নাম পাওয়া যায় একজনের নাম পাওয়া যায় আরেকজনের নাম পাওয়া যায় না একজন বলা হচ্ছে যে তারা গ্রাম্য কোনো লোকের আকৃতিতে এসে ধরা দিতেন এক আর অন্য একটা বর্ণনায় আছে যে বেশিরভাগই তিনি আসতেন সাহাবিদের মধ্যে সবচেয়ে সুদর্শন একজন যুবক ছিল তার নাম ছিল দাহিয়াল ক্যালবি আকৃতিতে আরেকটা হচ্ছে কোন মানুষের মাধ্যমে এই দুটি বিষয় কিন্তু আমরা হাদিস থেকে গ্রহণ করছি যেমন নাকি হয়তো আয়সারি আল্লাহ আল থেকে বর্ণিত তিনি বলতেছেন হারস হেসাব রসুল সাল্লা জিজ্ঞেস করেছিলেন কি জিজ্ঞেস করেছিলেন يا رسول الله كيف يأتيك الوحي؟ يا الله رسول الله صحبه اقرام كيف حدث محببت كتن الله نبيك الله أكبر تاركوشتو دكتر بولتس يا رسول الله تار جانار كوتو عقروهو دكلم جيد بولتس يا رسول الله أبنكس وحي كيف حبي أشي وحي أشيك وحي أشيك بودتك أمرا بايرتك دون دومن كنته باتشينا دخون فقال رسول الله صلى الله عليه وسلم تخبب بولن, بولن كيف بولن أحيانا يأتيني مث কখনো কখনো এই ওয়াহী আমার কাছে আসে যেন ঘন্টা ধ্বনি হচ্ছে এভাবে কঠিন পদ্ধতি। যখন এটা আসে তখন ঘরমাক্ত হয়ে যেতেন রসুল্লাহ আলী এবং জিবরিল আমিন যখন তার দায়িত্ব শেষ করে ওয়াহের যে বার্তা ছিল বার্তা দিয়ে যেতেন তখন বলতেছেন এই অবস্থাতেও আমি আর কখনো কখনো জিবরিল আমিন কোন লোকের আকৃতিতে লোকের বেশি কোন মানুষের বেশে এসে আমার সামনে ধরা দিতেন আমার সামনে আসতেন এবং তিনি আমার সাথে কথাবার্তা বলতেন সাধারণের মতো কিন্তু তিনি যা বলতেন সেটা আমি মুখস্থ করে রাখতাম এবং সেটা আমি করতাম হেস করে রাখতাম সুপ্রিয় দর্শক আমরা জানতে পারলাম তাহলে ওয়াহিরে দুটো পদ্ধতি আরও পদ্ধতি আছে তার মধ্যে তৃতীয় পদ্ধতি কি সেটা হচ্ছে আন্নাফা সুফির রও অন্তরের মধ্যে অভিব্যক্তির সৃষ্টি হওয়া জিবরিল আমি আসলেন না অন্য কোনো মাধ্যমও হলো না কিন্তু অন্তরের মধ্যে তিনি সেটা বুঝতে পারলেন আর এই অভিব্যক্তির মাধ্যমে কিন্তু কোরআনের কোন আয়াত নাজিল হয়নি এই অভিব্যক্তির মাধ্যমে কিন্তু হাদিস মধ্যে কিছু পাওয়া যায় যেমন আমি আপনাদের সামনে একটা হাদিস পেশ করছি সেটা হচ্ছে যেমন অংশ রয়েছে যে রসুল আল্লাহ বলছেন যে দেখোারুকু তিনি আমার মধ্যে তিনি উপস্থিত হননি কিন্তু বক্তব্যটা ছিল এই যে পৃথিবীর কোনো প্রাণী কখনো মৃত্যুবরণ করবে না কখন হত্যা যতক্ষণ পর্যন্ত না তার জন্য নির্ধারিত যে আছে সেটা ভোগ করবে তার মানে তার জন্য যেটা তার জন্য তা সে ভোগ না করবে ততদিন তার মৃত্যু হবে না ভাই রিস্ক মানে কি শুধু খাদ্যদ্রব্য জি হ্যাঁ খাদ্যদ্রব্য যেমন আছে পানিও তেমনি আছে শরীর স্বাস্থ্য তার মধ্যে আছে চোখের পাওয়ারও তার মধ্যে আছে কানের পাওয়ারও তার মধ্যে আছে শরীর সবকিছু আল্লাহ আমাকে আমরা আল্লাহ আমাকে এরপরে রসুলাম বলছেন অতএব তোমরা তোমাদের রিজেক্ট খুব সুন্দর ভাবে অন্বেষণ করো এইটা দেখুন এটা রসুলের কথা না এটা আমিন তার মধ্যে অন্তর মধ্যে আপনার কি দিয়ে দিলেন জানিয়ে দিলেন আর সেটাই সেটা হচ্ছে যে যখন ওয়াহী নাজিল হতো তখন দেখা যেত এই মৌমাছি আছে না মৌমাছি মৌমাছি যখন সাথে চলে তখন তাদের একটা একটা সুন্দর মিউজিক্যাল শব্দ তারা ব্যবহার করে। তখন বলতেন যে যখন যখন ওয়াহী আসত তখন নবীজি থেকে শব্দ আহম বুঝতে পারতেন যে এখন ওয়াহি নাজিল হচ্ছে সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমরা এখন একটা বিরতিতে যাব আপনার আশা করছি এসে আপনাদেরকে আমাদের সাথেই পাবো আল্লাহ সবাইকে ভালো রাখুন সেই তো একজন আদর্শ যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠ ভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বিশ বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় माल जार कारण बंदा होते महान आल्लार प्रिय अनुष्ठान जो आदर्श मुसलिमवार रे नुन सम्प्रचार सकाल आठ टेषेटी द्विधा द्वंद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 বলছেন যে যখন রসুল হতো তখন আমরা মৌমাছির দর্শক এইভাবেই কিন্তু কোরআনে পাকে আল্লাহ রাবুল্লা আলমী ওয়াহির মাধ্যমে আমাদের জন্য কোরআন পাক নাজিল করেছেন এই পদ্ধতিগুলো ব্যবহৃত হয়েছে তবে কোরআনে পাকের আয়াতগুলো আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে পদ্ধতি অবলম্বিত হয়েছে সেটা ছিল স্বয়ং এবং তিনি সেভাবেই সেটা নাজিল হতো এই নাজিল হওয়ার কোনো কি ছিল না ভাই নির্দিষ্ট ছিল না। রাতেও হতো দিনেও হতো এমনকি এরসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম যখন একান্তে তার স্ত্রীর সান্নিধ্যে থাকতেন তখনও হতো হতো আয়সি আল্লাহআ আনহা থেকে বর্ণিত আছে যে তার ওয়াহি নাজিল হচ্ছিল তখন তিনি তার ভর দিয়ে তিনি আরাম করছিলেন সেটাও আছে তারপরে এইভাবে আল্লাহ আকবার মসজিদে হতো চলছেন সেখানে হতো ঘরের ভিতরে হতো বাহিরে হতো সব যখন আল্লাপাক প্রয়োজন মনে করেছেন তাৎক্ষণিকভাবে ওয়াহির মাধ্যমে আল্লাপাক রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে জানিয়ে দিয়েছেন সুপ্রিয় দর্শক আমরা এরপর যে আলোচনাটা আমরা আপনাদের সামনে পেশ করব সেটা হচ্ছে যে এই অবস্থা গুলো নবীজি সাল্লিমের সামনে যখন আসত তার অবস্থা কেমন হতো এই বিষয়টি প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বা প্রভাব নবীজি সাল্লাহ আলী কিভাবে পড়তো সেটা আমরা দেখার চেষ্টা করতেছি আমরা এক্ষেত্রে একটি ঘটনা আপনাদের সামনে পেশ করতেছি এমনি আব্বা সরদি আল্লাহ তালা আনহু থেকেন তখন দেখুন প্রথম দিকে যখন ওয়াহী নাজিল আরম্ভ হয় তখন নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম কি করতেন জিবরিল আমিন যেই ওয়াহি নিয়ে আসতো তিনি সেগুলোকে বারবার রিপিট করতেন তার মুখে মুখে পড়তেন যেমন আমাদের দেশে ছোট ছেলে মেয়েরা এবং আমরা কোন একজন শিক্ষক বলুন বা কেউ বলুন সে যখন কোনো কথা বলে হ্যাঁ কবি আবৃত্তি করে তখন ছেলেমেয়েরা তার মুখি মুখি সেটা আবৃত্তি করার চেষ্টা করে যেন সে ভুলে না যায় যেন সে সেটা ধরে রাখতে পারে এই জন্যই সেটা করা হয় তো এখানেও হজরত আবদুল্লাব আব্বাস রাজি আল্লাহ তাহ থেকে বর্ণিত তিনি বলছেন কাহা রসুল্লাহ আলী ও যখন আমিন তার কাছে বহি নিয়ে আসতেন তখন তিনি ওই আমিনের উচ্চারণের সাথে সাথে তিনিও খুব গুরুত্ব দিয়ে সেটাকে উচ্চারণ করতে চেষ্টা করতেন হ্যাঁ এবং তিনি তাঁর ঠোঁট নাড়াতেন ওকে তিনিও তার সাথে পড়ার চেষ্টা করতেন ফাহ আজেল আর এই অবস্থাতে না দেখে আল্লাহ আল্লাপ তার জন্য কোরআন আয়াত নাজিল করলেন নির্দেশ নাজিল করলেন কি আপনি নাড়াবেন না কি জিব্বা পড়ার সময় জিব্বা নড়ে জিব্বার নাড়াচড়া ছাড়া কোনোদিন উচ্চারণ বের হবে কেন কেন কেন কেন লিটা আলীম কেন ঠোঁট নাড়াতেন ঠোঁট নাড়াতেন যেন দ্রুত গতিতে তিনি জিবরিল আলি ইসাল্লাম যে বহী নিয়ে এসেছেন সেটা হৃদয়ঙ্গম করার জন্য সেটাকে ধরে রাখার জন্য সেটাকে হেফজ করার জন্য দ্রুত গতিতে যেন ছুটে না যায় যেন কোনো অক্ষর কোন বর্ণ যেন ছুটে না যায় লিতা আল্লাপাকলেন একত্রিকরণ করা অথবা ধরে রাখা নিয়ন্ত্রণ করা এবং আন তেলাওয়া জামাহুয়া কোরআনা এখানে কর আনা মানে হচ্ছে তেলাওয়াতওয়াত এর করা দায়িত্ব স্বয়ং আমার আমি সেটা আপনার জন্য নির্ধারণ করলাম এরপরে ষোলো এবং সত্তর আয়াতের মধ্যে তোমার অন্তরের মধ্যে সেটাকে গচ্ছিত করে রাখার দায়িত্ব আমার আচ্ছা ফকান পর থেকে তখন তিনি চুপ থেকে সেটাকে শুনতেন তারপরে ফাইদান তলাকা জিবরিল করা আলী কামা করা এরপর যখন জিবরিল আলিহাল্লাম চলে যেতেন তখন হু বহু রসুল্লাহ সাল্লাহ আলি ইসাল্লাম সেটা পড়ে শুনিয়ে দিতেন যতটুকু সে আমিন পড়ে এসেছেন এরপরে আরো একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে যেটা আমরা এর আগে বর্ণনা করেছি যে জিবির আলী যখন আসতেন তখন তার সমস্ত শরীর খুব মানে কাঁপতে থাকতো এবং তার চেহারার মধ্যে থেকে মৌমাছির আওয়াজের মধ্যে মিউজিক্যাল শব্দের মতো শব্দ শোনা যেত এবং এটা তার জন্য খুব কঠিন হতো তার ভেঙ্গে চুড়ে শেষ হয়ে যাবে আল্লাহ পাক্ত কুরানা পাকে বলেছেন আল্লাহ পাক সুরে মুজাম্মিলের মধ্যে বলেছেন সেটা কি বলেছে একমাত্র সেই ধারণ করতে পারবে আল্লাহ একবার পৃথিবীর কোটি কোটি মুসলমান ছেলেমেয়েরা আপনার করে আনে পাক হেফ করছে কিভাবে ধারণ করেছে আল্লাহ পাক তাকে সেই শক্তি দিয়েছেন বলেই সে ধারণ করতে পেরেছেন কিন্তু যখন আর হচ্ছে তখনকার অবস্থাটা কি ছিল শুনুন তাহলে আমরা বলছি অমিনামী তিনি বলতেছেন যখন অবস্থা যেমন এর একটা উদাহরণ নিনেদ রাহেদ ইজেই বর্ণনা করতেছেন তিনি বলতেছেন রসুল্লাহ আমলা আলী আমাকে লিখাচ্ছেন তিনি আমাকে লিখাচ্ছিলেন কি لا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ إيه ابن يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تَخَوَّفُوا إِن كُنتُم مُّؤْمِنِينَ. তখন ইবনু মুক্তুম আসলেন এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো জিহাদে যেতে চাই আমি তো জিহাদে যেতে চাই। লাউ আস্তাতীউল জিহাদ লা জাহাদতু। وكان أعمى تنيチン বললেন যে আমি তো যদি শক্তি থাকতো তাহলে আমি জিহাদে আল্লাহর পক্ষ থেকে হয়েছে কিন্তু যাদের পক্ষে যাওয়া সম্ভব নয় তাদের জন্য সেই জাহাজ করা আছে তো এখানে যেটা বলা উদ্দেশ্য সেটা হলো এই যে তিনি বলতেছেন যে ফল আল দরার তখন তিনি বলতেছেন যে যখন আয়াত নাজিল হলো তখন জায়দিনী সাহেত রদু বলতেছেন তাহলে বুঝতে পারেন যে কি ভাবে আরো একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে দেখুন আয়সা থেকে বর্ণিত তিনি বলছেন সেটা কাঁপতে থাকতো এত ভারী ছিল সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এসে আমরা মোটামুটি উভের একটা ধারণা আপনাদের সামনে পেশ করতে পারলাম আসুন না আমরা সেই নভীর জন্য নিজের তার সুন কে জিন্দা করবো না তো আমরা কার পিছনে ঘুরবো সুপ্রিয় দর্শক আসুন সেই নবীজির জন্য আমরা সেই নবীজির সূন্যতের অনুসরণের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি আমরা সবাই যেন কোরআনে পাক কে আমরা সিনাই ধারণ করে আমলের মধ্যে ধারণ করে আমরা এগিয়ে যেতে পারি হে আল্লাহ আপনি আমাদের সবাইকে সেই তফিক দান করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ كَت لَهُمْ أَجْرُهُمْ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ٱلسَّلَامُ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 जकत पाठातेउ बिंग BIC उ ए जि टा tv, TV. मेल कर